মানবতার সমাধান আসসালামুক রহমতল বসমি রহমা রহিম আলহামদুলিলাম ওসলা রসুল আজমিন্দিন ফউজান রাজিমসি সবীলা পাক সুরা আরফের আয়ত নম্বর একশো আটচল্লিশে ইরশাদ করছেন মুসা আলি সাল্লামের জাতি সম্পর্কে যে তারা মুসা আলি সাল্লাম যখন তাওরাত নেওয়ার জন্য গিয়েছিলেন তুর পাহাড়ে চল্লিশ দিনের জন্য সেই সময়ে তারা এক গোবৎসের পূজা শুরু করেছিল মহানাল্লাহ বলছেন ওয়াত্তা খাজা কৌম মুসা মিমিমিন হলি ইহিম ই জালান জাসাদ আল্লাহ খোয়ার মুসা আলি সাল্লামের সম্প্রদায় বনি ইসরা মৌসা আলি সাল্লামের চলে যাওয়ার পরে তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তৈরি করে নিয়েছিল মিন হলি ইহিম এইজলান জাসাদাহ তাদের যে অলঙ্কারগুলি ছিল যে অলংকারগুলি তারা নিয়ে এসেছিলো সাথে করে সেগুলি থেকে এক গোবৎসের অবয়ব দিয়ে তারা তৈরি করেছিল অর্থাৎ গরুর মতো করে গাভের মতো করে তৈরি করেছিল লাহো খোয়ার এবং যা হামবা হাম্বা বলছিল যাতে থেকে যেমন গরুর আওয়াজ হয় সে আওয়াজ আসছিল আলাময়ারাও আর এই আওয়াজে তারা ধোকা খেয়ে গিয়েছিল অথচ তাদের চিন্তা করা উচিত ছিল আল্লাহ বলছেন আলাম ইয়ারাও তারা কি চিন্তা করে দেখে না আন্না হল্লা কাল্লে এই যে গুরুর পূজা শুরু করল এটা তাদের সাথে কথাও বলে না ওয়ালা ইয়াহদিহিম সাবিলা এবং তাদেরকে কোনো রাস্তাও দেখায় না দিক নির্দেশনাও দেয় না তাদেরকে কোনো কথা বলতেও পারে না তাহলে কি করে তার পূজা শুরু করলো ইত্তা খাজু ওয়াকানুজ আলেমিন অথচ তাকে উপাস্য হিসাবে ধরে নিল আর তারই পূজা করা শুরু করলো ওয়াকানুজ আলেমিন এরা বড়ো জালেম হয়ে পড়েছিল ولمّا سُقِطَت في أيديهم ورَأَوْا أنَّهُمْ قَدْ ضَلُّوا قالوا لئن لم يرحمنا ربُّنا ويغفر لنا لنكوننَّ من الخاسرين. جهোন তারা অনুতপ্ত লজ্জিত হয়ে পড়ল। সাকিতাত ফি আইদিহিম অর্থাৎ অনুতপ্ত লজ্জিত হয়ে পড়ল যে কাজ তো আমরা ভুল করেছি অপরাধ করেছি। ওয়া রাউ আন্নাহুম কদাল্লু আর বুঝতে পড়ল যে এরা পথভ্রষ্ট হয়ে গেছে। যে লা ই্লাম ইয়ার আমাদের প্রতিপালক আল্লাহ যদি আমাদের উপর দয়া না করেন্লা না আর আমাদেরকে মার্জনা না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে গেছি পোলাম্মা রাজা মুসা ইলাক মেহকা জানা আসেফা মুসা আলী সালাম আসলেন ফিরে আল্লাহ পাকের দরবার থেকে নিজের জাতির কাছে এসে এই অবস্থা দেখে অত্যন্ত রাগান্বিত এবং দুঃখিত হলেন। আল্লাহ আল্লাহপাক বলছেন যখন মৌসা আলী সালাম নিজ জাতির কাছে ফিরে আসলেন গজবানা আসেফা রাগান্বিত এবং দুঃখিত অবস্থায় বললেন এসে বেস আমা খালাফ তুমন আমার পরে তোমরা কতই না নিকৃষ্ট করেছো। কত না খারাপ করেছ এই রকম কাজের জন্য তোমাদেরকে ছেড়ে গিয়েছিলাম আজেল তুম আমরা রব্বিকুম তোমরা তোমাদের প্রতিপালকের আদেশের আগেই তাড়াহুড়া করেছ ও আল কাল আল রাগ সামলাতে না পেরে তিনি যে তাওরাতের ফলক ছিল তা ফেলে দিলেন হাত থেকে ওয়া আ খাজা ভেরা আসে আখিহে জুরু এবং তার ভাইয়ের মাথার চুল ধরে নিজের দিকে টানা শুরু করলেন রাগান্বিত হলেন হারুনের উপর যে হারুন তোমাকে তো আমার প্রতিনিধি বানিয়ে গেছিলাম তুমি কি করেছিলে কালাবনা ইনাল কৌ মস্তাদা ফোনি ওয়া কাদু ইয়ুলি ফালাত বললেন হারুন আলি ইসাল্লাম মুসাআ ভাই যে আমার মায়ের পেটের সন্তান এই মায়ের পেটের সন্তান বলেছেন যে হয়তো মা তাদের এক ছিল কিন্তু বাবা দুই ছিল অথবা এজন্য বলেছেন যে অনেক সময় নিজের ভাই হয়তো আপন ভাই মা বাপ একই কিন্তু অনেক সময় তার অন্তরে জাতি করে দয়া বেশি হয় এই জন্য এবং নিজের ঘনিষ্ঠতাকে প্রকাশ করার উদ্দেশ্যে বলা হয় যে তুমি তো আমার মায়ের পেটের ভাই তো আল্লাহ ফেকর বলছেন যে হারুন বলল যে হে আমার মায়ের পেটের ভাই ইন্নাল কৌমস্তা জাফুনি এই জাতি বানি ইসরা আমাকে অত্যন্ত দুর্বল ভেবে নিয়েছিল দুর্বল মনে করেছিল ওকাদু ইয়লুরানি এমনকি আমাকে হত্যা করতে এরা ইচ্ছুক হয়েছিল যে আমাকে মেরেই দিবে ফালাত উস্ম বিয়াল আদা সুতরাং আমার ব্যাপারে শত্রুদেরকে হাসায়েন না শত্রুদেরকে সুযোগ দিয়ে না এরা আমাকে কোনো রকমের মুখ খোলার সুযোগ দেয়নি ওয়ালাতাজ আলী মাল কমিজাল আমাকে জালেম সম্প্রদায়ের দলভুক্ত করে দিয়ে না কাল রব্বের ফেরলি ওয়ালে আখি ওয়াদিকা ওয়ান্তামিন তখন মুস আলসাল বলেন যে হে আল্লাহ হে পালন কর্তা আমাকে মাফ করে দাও আমার ভাইকেও মাফ করে দাও ওয়াদ খেলনাফির রহমাতিকা তোমার দয়া দাখিল করো ওয়ান্তা আরামিন তুমি সমস্ত দয়ালুদের চাইতে অতি দয়াবান মহানাল্লাজলা সায়ানা লোহম গ্লাফিল হায়াতি নিশ্চয়ই ওইসব লোকেরা যারা গোবৎসকে মাবুদ হিসাবে গ্রহণ করেছিল এ গোবৎসের পূজা শুরু করেছিল সায়ানা লোহম তাদের পালনকর্তার পক্ষ থেকে তাদের ওপর ক্রোধ অবশ্যই এসে পতিত হবে ফিল হায়াতির দুনিয়া এবং এই পার্থিব জীবনে তাদের জন্য লাঞ্ছনা অবশ্যই রয়েছে আর এইভাবে যারা মিথ্যা রচনাকারী তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি যারা খারাপ কাজগুলি করবে সুম্মা দেহা তারপরে তারা তবা করে নেবে ও নবায়ন করবে ইন্না রব্বা কামিম্বা দেহাল্লা গাফুর রহিম নিশ্চয়ই এসব গুনা করার পরে এবং ইমান নিয়ে আসার পরে যে সংশোধন করলো তবা করে তখন আল্লাহ ফাকর্বুল আলমিন এই শ্রেণীর লোকদের জন্য অতিমার্জনাকারী দয়াবান মোহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাম্মা সাকাতানুদাউর হাবুন যখন মুস আল এসালামের ক্রোধ ঠান্ডা হইল যে জাতি শিরকে লিপ্ত হয়ে গেছে এর ওপর যে রাগ উঠেছিল সেটা যখন ঠান্ডা হইল আহাজাল আল আহা তখন তাওরাতের ফলকগুলিকে নিজে হাতে নিলেন অফিনস খতিহা হুদা আল্লাহা বলছেন যে এই তাওরাতের যে ফলক ছিল এতে ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে হৃদায়ত দিক নির্দেশনা এবং এতে ছিল রহমত করুণা ওই সব লোকদের জন্য যারা নিজ রবকে ভয় করে মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওখতারা মুসা কৌ ইনা রাজ মিকা তিনা ফালাম্মা আকাজা রবাহিনা বেমাফা ইনহা ইতনাত এবং তার সম্প্রদায় সম্পর্কে এখানে একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা দেখতে না পাবো তোমার কথা বিশ্বাস করব না আল্লাহকে দেখিয়ে দাও তখন মুসা আলি সাল্লাম সেই জাতি থেকে বন ইসলের মধ্যে থেকে সত্তর জনকে বাছাই করলেন এই কথা আল্লাহকে এখানে বর্ণনা করেছেন ওখতারা মুসা কৌমাহ মুসা আলিয়া সালাম তার জাতি হতে সত্তর জন মানুষকে সাবে এই না রাজন সত্তর জন পুরুষকে বাছাই করলেন লেমি কাতে না আমার নির্ধারিত সময়ের উদ্দেশ্যে ফালাম্মা আকাজা থম যখন তাদেরকে ভূমিকম্প পকড়াও করল এবং তারা সেখানে ধ্বংস হয়ে গেল কালা তখন মুসা বললো রব্বে হে প্রতিপালক লাউ শেখ তা আহ্লাহ তাহমিন কাবুলো আয়া আল্লাহ তুমি যদি চাইতে তাহলে আমাকে আর এদেরকে এর পূর্বেই ধ্বংস করে দিতে আর তো হলে কোন বেমা ফায়ালাসোফা হমিন না আমাদেরকে কি ধ্বংস করে দিবে আমার সাথী সঙ্গীগুলোকে কি ধ্বংস করে দেবে এই জন্যই যে আমাদের কিছু নির্বোধ লোকেরা এইরকম দাবি দাওয়া করেছে যে আল্লাহকে আমরা দেখতে চাই তাহলে বিশ্বাস করব আল্লাহ এই গুনার উপর পকড়াও করিও না ইনহে ইল্লা ফিতনা তুকা এই তো হচ্ছে তোমার একমাত্র পরীক্ষা তদিল্ল বেহা মন্তশা যা দিয়ে তুমি যাকে ইচ্ছা গুমরা করে থাকো ও তাহাদি মন্ত শাহ যাকে ইচ্ছা তুমি দিক নির্দেশনা দিয়ে থাকো হেদায়ত দিয়ে থাকো আনতা বলিও না হে আল্লাহ তুমি আমাদের পৃষ্ঠপোষক বন্ধু ফাঁক ফলান আমাদেরকে মাফ করে দাও ওর হামনা আমাদের উপর দয়া করো ও আন্তা খায়রুল গা তুমি সর্বোত্তম মার্জনাকারী বক্তবুল্লা নফি হাজি দুনিয়া হাসানো অফিল আখেরা মুসা আলিস আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ এই পৃথিবীতে আমাদের জন্য মঙ্গল বিধিবদ্ধ করো অফিল আখের এবং পরকালেও ইন্যাহুদনা এলেই নিশ্চয়ই আমরা আপনার দিকে প্রত্যাবর্তনকারি তা আল্লাহ তখন আল্লাপা বললেন আজাবি ওসিব বেহিমান আশা আমার আজাব যাকে ইচ্ছা এ আজাব দিয়ে আমি পকড়াও করবো রহমাতি ওয়াসিয়াতকুল্লা সেই তবে আমার রহমত আমার করুণা প্রত্যেকটি বস্তুকে পরিব্যাপ্ত যেই ব্যক্তি পাকের দয়া চাইবে অবশ্যই পাবে ফাঁসা আক্ত বহালিল্লা জিন্তাক সুতরাং এ আমার রহমতকে বিধিবদ্ধ করে দেব শীঘ্রই ওই সব লোকেদের জন্য যারা সংযত হবে পাপ থেকে বেঁচে থাকবে ও অজাক এবং জাকাত প্রদান করবে বললে জি না হমবে আর যারা আমার বিধানাবলী আমার আয়াত সমূহের প্রতি বিশ্বাস করবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি ক্ষেত্র। মানুষের মনের মধ্যে চিরাচুরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি সময় ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে কবুল করে ইসলামের শক্তি তাদেরকে টেনে আছে नीतिमर प्रचारे कख हरामोकाजी सूद मुक्त वाणिज्य नीति आल्ला हराम घोषणा कर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 আর আমার আরবর আলাফাকবুল আলমিন একশো সাতান্ন ইরসাদ করছেন ছেন আল্লাহ এরসাদ করেছেন যে ওই সব লোকদের জন্য আল্লাহ পাক তার রহমতকে লিখে দিয়েছেন এই আয়তের সম্পর্ক আগের আয়তের সাথে রয়েছে যাতে বলা হয়েছে ফাঁসা আক্তিন ওই সব মানুষের জন্য আমি আমার রহমতকে নির্ধারিত করেছি যারা সংযত হবে যারা জাকাত প্রদান করবে এবং যারা আমার বিধানে প্রতি ইমান নিয়ে আসবে এবং যারা ওই রাসুলের অনুসরণ করবে যে রাসুল ছিলেন নবী আল উম্মি নিরক্ষর নবী এমন নাবী যেই নবীর কাছে অক্ষরের জ্ঞান ছিল না তিনি কোনো মাদ্রাসায় কোনো শিক্ষকের কাছে কোনো আক্ষরিক জ্ঞান হাসিল করেননি পড়াশোনা করেননি তারপরেও তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সর্বোত্তম শিক্ষক ছিলেন যে কথা তারা লিখিত পাবে তাদের তাওরাত যা রয়েছে আল্লাহর পক্ষ থেকে তাতে এসব বিষয়গুলি রয়েছে আল্লাপা বলছেন যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইয়ামর রহমিল মারুফ নবী মোহাম্মদ মানব জাতিকে সৎ কাজের উপদেশ দেবেন ওয়ান হাহম আনিল মু এবং অন্যায় কাজে বাধা দেবেন অন্যায় কাজকে নির্মূল করবেন তিনি ওয়াহুল আহম তৈবাত এবং তাদের জন্য পাক পবিত্র বস্তু এবং বিষয়গুলিকে হালাল করবেন ওয়ুহার্ম আলহিমুল খাবাইশ এবং তাদের ওপর নংরা এবং নিকৃষ্ট বস্তু যেগুলি ইহকাল পরকালের ক্ষতি করে সেগুলিকে তিনি হারাম করবেন এই ছিল নবী করিম সাল্লি আসাল্লামের মিশন ওয়াদাউনহম ইসরাহম আল আগাল আল্লা কানাত আলহিম এবং তাদের থেকে ওই গুরুভারকে সরিয়ে দেবেন যা তাদের ওপর তারা নিজেরা চাপিয়ে নিয়েছিল অথবা আল্লাফাকব্বুল আলমিন যা এমন বেশ কিছু বিধান দিয়েছিলেন যেগুলি মানুষের জন্য হয়তো কষ্টকর ছিল আল্লাহ আল্লাফাকব্বুল আলমিন সেগুলি হালকা করে দিয়েছেন এই উম্মতের ওপর ওয়াল আগ্রায় আল্লা কানাতহিম আর যে তাদের ওপর শৃঙ্খলা ছিল তাদের ওপর সব শৃঙ্খলা ছিল এবং তাতে তারা বন্দি ছিল এগুলি সরিয়ে দেবেন ফলাজি না আমানুবেহী সুতরাং যারা তার প্রতি ইমান নিয়ে আসবে ওয়া আজ্জারু হো এবং তার সম্মান প্রদর্শন করবে ওয়া নাসারু এবং তার সাহায্য সহযোগিতা করবে ওয়াত্তাবা নুর আল্লা মা হো এবং সেই জ্যোতির অনুসরণ করবে অর্থাৎ আল কোরআনের বিধানের অনুসরণ করবে যা তার সাথে নাজিল করা হয়েছে উলাইক আহমদ মুফল হুন তারাই হবে সফল কাম মহান আল্লাহ ইরশাদ করেছেন নাস জামিয়া। হে নবী তুমি বলে দাও হে মানব সকল আমি আল্লাহর রসুল হয়ে এসছি তোমাদের সকলের উদ্দেশ্যে এ আয়াত স্পষ্ট প্রমাণ করে যে নবী করিম সাল আলি সাল্লাম সারা বিশ্বের মানবতার জন্য নবী রসুল হয়ে এসেছেন সারা বিশ্বের মানবতার জন্য করুণা রহমত স্বরূপ এসেছেন এবং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য ফরজ যে তার রেসালাতে বিশ্বাসী হবে তার প্রতি ইমান নিয়ে আসবে তার প্রতি যেই গ্রন্থ আল্লাহাক নাজেল করেছেন তার প্রত্যেকটি বিধিবিধানের বাস্তবায়ন করবে এবং তার প্রতি বিশ্বাস করবে আর যদি তা না করে তাহলে কোনো রেহাইয়ের রাস্তা নেই আল্লাহর আজাব থেকে ইহকাল পরকালের মোহান আল্লাহর সাদ করেছেন আল্লাহ মুলকুসামাওয়াত আর্জ সেই সত্তার পক্ষ থেকে যার জন্য আসমান জমিনের সার্বভৌমত্ব রয়েছে লা লাহ ইল্লাহু তিনি ছাড়া কোনো সত্য মা বুধ নেই ইহি ওয়ু যিনি প্রাণ দান করেন আর জিনি মৃত্যু দান করে থাকেন ফা আমিনব বি রাসুল সুতরাং তোমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো আর সেই রাসুলের প্রতি ইমান নিয়ে আসো যিনি হচ্ছেন নবী উম্মি যিনি হচ্ছেন নিরক্ষর নবী আল্লাউমেনবিল্লাহ কালেমা তেহি যিনি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছেন এবং তার কালেমা তার বাণীর প্রতি ইমান নিয়ে এসেছেন অত্তাবে এবং তার অনুসরণ করো লা আল্লাহ কুমতাহেতা দুন যাতে করে তোমরা সঠিক পথ পেতি পরব। আল্লাপাক আরও এর সাদ করেছেন অমিন কৌমা উম্মু আকি আসা আলাই সাল্লামের সম্প্রদায়ে কিছু লোকেরা এমন ছিলেন আগের যুগে সেই লোকেরা ছিল আর নবী কারিমসা সাল্লামের জামানায় অল্প সংখ্যক কিছু লোক আব্দুল্লাহ বিন সাল্লাম রাজি আল্লাহ এবং তার কয়েকজন সাথী সঙ্গী যারা নবী সাল্লাহ সাল্লামের নবত রেশারের লক্ষণ দেখে চেনে নিয়ে কোরআন কারিমের সত্য তার প্রতি বিশ্বাস করেছিলেন এবং ইমান নিয়ে এসেছিলেন আল্লাহাব বলছেন মুসা আলাই সালামের সম্প্রদায় একটি দল রয়েছে ইয়াহুদুন আল হক যারা সত্যের দিক নির্দেশনা দিয়ে থাকে কবে এবং এই সত্য দিয়ে হক দিয়ে তারা বিচার করে থাকে নাই নীতি প্রতিষ্ঠা করে থাকে মোহান আল্লাহ তারপর এরশাদছেন ওয়াকাত্তা ইসনাত আসারা ইজিস আশারাত আইনা আল্লাহ বলছেন যে এই মুসা আলাইসালামের জাতি বনে ইসরায়েলদেরকে আমি বারোটি গোত্রে বারোটি জাতিতে বিভক্ত করেছিলাম আল্লাহ পাক বলছেন যে ওয়া হ্যা না এলা মুসা এবং মুসা আলি সাল্লামের কাছে ওহি করেছিলাম ইজিস্তাস কাহো কমহ যখন তার সম্প্রদায় তার কাছে পানি চেয়েছিল যে পানির ব্যবস্থা নেই মূসা পানির ব্যবস্থা আমাদের করে দাও তখন আল্লাহ পাক বললেন যে আনির দেরে আকাল হাজার এ পাথরের ওপর তুমি তোমার লাঠি মারো আনির দেরে আকাল হাজার তোমার লাঠি পাথরের ওপর আঘাত করো হাম বাজাসাত মিন হুসনা তাইনা যার ফলে সেই পাথর থেকে ১২টি ঝর্না প্রবাহিত হয়েছিল এবং বনি ইসাইলদের মধ্যে ১২টি যেহেতু গোত্র ছিল প্রত্যেক গোত্র যাতে করে পৃথক পৃথক ঝর্নার ব্যবস্থা আল্লাহ আল্লাপাকের এই বিশেষ অনুগ্রহ তাদের ওপর হয়েছিল আল্লাপাক তাদেরকে সম্মানিত করেছিলেন কিন্তু তারা আল্লাহর দিনকে বিকৃত করেছে আর আল্লাহর দিন থেকে সরে গেছে তাদের আলেমাকুল্ল ওন আসিম মশরাবাহম তাদের প্রত্যেকে নিজ নিজ পানির স্থান জেনে গিয়েছিল ওয়াজালনা আলি হেমুল গামাম আল্লাপাক আরও তাদের উপর অনগ্রহের কথা বলছেন যে তাদেরকে আমি মেঘমালা দিয়ে ছায়া করে দিয়েছিলাম রৌদ্র থেকে বাঁচানোর জন্য সেই খোলা মাঠে ও আনজালনা আলি হেমুল মান্না ওয়া এবং তাদের জন্য আমি মান এবং সালোয়ার খাবার নাজিল করেছিলাম যাতে করে বিনা মেহনত পরিশ্রমে তারা রেজিক খেতে পারি কুলোমেন তৈ বাতি মহারাজাক নাকুম এবং তাদেরকে বলেছিলাম পাক পবিত্র ভক্ষণ করো যা আমি দান করেছি অমাজওয়ালা মুন আখন বিরুদ্ধাচরণ করেছে নাফারমানি করেছে পাকের দিনকে বিকৃত করেছে তারা আমার ওপরে করেনি বাড়াবাড়ি করেনি ওয়ালাকেন কানু আনফুসা মিয়াজ মুন তারা নিজেদের উপরে জুলম অত্যাচার করেছে নিজের ওপর বাড়াবাড়ি করেছে কারণ এই বাড়াবাড়ি এবং অন্যায় অত্যাচারের পরিণতি তাদেরকে ভোগ করতে হবে আল্লাপাকের সাদ করেছেন ওয়াইদ যখন তাদেরকে বলা হয়েছিল বনী ইসরায়েলদের বলা হয়েছিল উস্কুনু হাজহিলিয়া এই শহরে তোমরা বসবাস গ্রহণ করো আপাক বেতুল মকদ্দাসে ফিলিস্তিনে তাদেরকে প্রবেশ করতে বললেন ওয়কুল মিনহা আর সেখান থেকে তোমরা ভক্ষণ করতে থাকো হ্যাশব যেখানে চাও না কেন অকুল হেত্যা এবং বলো যে আল্লাহ আমাদের গুণাগুলিকে মচন করে দাও মাফ করে দাও পদ বাবা সুজ্জাদা আর দরজায় যখন প্রবেশ করবে তখন নত হেয়ে প্রবেশ করবে অথবা আল্লাহ পাকের শেষদার সুকুর করে এই শহরে প্রবেশ করবে নাগফে আল্লা কুম খাতি আয়তকুম তাহলে তোমাদের গোনাগুলিকে আমি মার্জনা করে দেব। সাহাযুল মোহসেনিন আর নেকাল লোকদেরকে অতিরিক্ত আরও দেব আল্লাহ পাক ও আদা করছেন কিন্তু এই পদ প্রকৃতির জাতিরা এই আল্লাহ পাক রব্বুল আলম আদেশকে অমান্য করেছিল এবং আল্লাহ পাক যে বাণী শিখিয়েছিলেন তাকে বিকৃত করেছিল ফাবাদ্দ আল্লাহ মেনহম কাউলান গাই আল্লাহম তাদের মধ্যে যারা জালেম তারা সেই কথাকে পরিবর্তন করে দিয়েছিল ওই কথার জায়গায় যা তাদেরকে বলা হয়েছিল তাদেরকে বলা হয়েছিল হেতন বরো আল্লাহ মাফ করে দাও তারা বলতো হিন্তাহ ফার সালনা আলিম রিজ্জামিন তাদের জুল অত্যাচারের কারণে আকাশ থেকে আমি মহামারী পাঠিয়ে দিয়েছিলাম আল্লাপাক প্লেগ মহামারী তাদের উপর দিয়ে বহু লোককে ধ্বংস করেছিলেন আল্লাহ ফকরব্বুল আলমিন তারপর ইরশাদ করছেন এই আয়াত থেকে কয়েকটি পর্যন্ত আল্লাহ ফকরব্বুল আলমিন বনি ইসরায়েলদের মধ্যে দাউদ আল যুগে যে মাছ শিকার করার ঘটনা ঘটেছিল যে শনিবারে আল্লাহাক মাছ ধরা নিষেধ করেছিলেন এবং তারা হিল্লা করে সে শনিবারের দিনে মাছগুলিকে ঘিরে রেখে দিয়েছিল বাঁধ দিয়ে আর তারপরে রবিবারের দিন ধরে নিয়েছিল আর এই ক্ষেত্রে একসঙ্গীন লোক নিরবতা পালন করেছিল কোনো রকমের বাধাদান দান করেনি এই অন্যায় থেকে যে আল্লাহ নিষেধ করেছিলেন যে লাফ ইসাবতে তোমরা শনিবারে মাছ ধরবে না আল্লাপাক তাদের পরীক্ষা করার জন্য শনিবারেই বেশি করে এই মাছগুলি আসতো কিনারায় অন্য দিনে এই মাছগুলির হদিস পাওয়া যেত না এই ছিল আল্লাপাকের বড় পরীক্ষা তাদের জন্য আর একদল তারা এই অন্যায় কাজ দেখে তারা প্রতিবাদ জানিয়েছিল এবং তাদেরকে উপদেশ দিয়েছিল নসিহত করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জাতিকে শুধু বাঁচিয়েছিলেন আল্লাহ রাজাব থেকে যেই জাতি ভালো কাজের উপদেশ দিয়েছিল আর অন্যায়ের প্রতিবাদ করেছিল অন্যায় থেকে তাদেরকে বিরত রাখার জন্য সচেষ্ট হয়েছিল পক্ষান্তরে যারা বোবা শৈতান হয়ে নিরবতার ভূমিকা পালন করবে তাদেরকে আল্লাহপাক ধ্বংস করেন প্রতিটি যুগে মুসা আলি ইসাল্লামের কম যে ইসরাইল। তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন আল্লাহ আলম আনিল কারিয়া তাদেরকে জিজ্ঞাসা করো ওই জনপাত সম্পর্কে কানাত যেটা সমুদ্রের তীরে ছিল ইজিয়া দুন আফিসাব যখন তারা শনিবারের দিনে সীমা লঙ্ঘন করত ইসতা যখন তাদের মাছগুলি শনিবারের দিনে দলে দলে আসত ঝাঁকে ঝাঁকে আসতো যেদিন তাদের শনিবার হতো না শনিবার পালন করতনা না কারণ শনিবারে তারা তাদের উৎসব করত এবং তাদের বিশেষ করত শনিবার ছাড়া অন্যদিন আসতো না কাজা আলী কানসুকুন এইরকম ভাবে আমি তাদেরকে পরীক্ষা ফেলেছিলাম তাদের পাপের কারণে আল্লাহ এক দল বলেছিল এমন এক জাতি যেই জাতি কি আল্লাহ হয় ধ্বংস করবেন না হলে কঠোর শাস্তি দেবেন সেই জাতিকে উপদেশ দেওয়ার প্রয়োজন বাকি। উপদেশ দেওয়ার দরকার নেই আমরা না করলে হইলে কাজ তাহলে এক দল যেই দল নিরব ছিল নিরপেক্ষ থাকতে চেয়েছিল এদেরকে ভালো মন্দ কিছু বলতেও যাবো না এদের সংশোধনও করতে যাব না আর আমরা এই শনিবারে মাছও ধরতে যাব না এই দলের কথা আল্লাহ পাকে উল্লেখ করেছেন তাহলে তিন দলে তারা ভাগ হয়েছিল যেমন তাফসির কার্গন বলেছেন কালু তখন যেই দলটি প্রতিবাদ করেছিল অন্যায়ের এবং শনিবারে মাছ ধরতে নিষেধ করেছিল এই হিল্লা করতে নিষেধ করেছিল কালু মাজুম বলে আল্লাহ তখন তারা বলেছিল যে আমরা দুইটি উদ্দেশ্যে তাদেরকে অন্যায় কাজে বাধা দিচ্ছি ভালো কাজের উপদেশ দিচ্ছি একটি হচ্ছে যে তোমাদের প্রতিপালকের কাছে আমরা ওজোর পেশ করতে পারবো যে আল্লাহ তাদেরকে সৎবাদ দেখিয়েছি তাদেরকে অন্যায় থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছি আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমরা আশাবাদী যে হতে পারে তারা সংযত হয়ে যাবে হতে পারে যে তারা তাদের এই পাপ অন্যায় সীমা লঙ্ঘন করা ছেড়ে দেবে ফাল্মানি যখন তারা ভুলে গেল যা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল যে লুফিস ওই সব লোকদেরকে আমি মুক্তি দান করতাম যারা অন্যায় কাজে প্রতিবাদ করেছিল। করেছিলাম আর যারা জুল অত্যাচার করেছিল এই শনিবারের দিনে মাছ ধরার হিল্লা বাহানা করে অথবা যারা নিরবতার ভূমিকা পালন করেছিল অন্যায় কাজে বাধা দেয়নি এই সব জালেমদেরকে আমি কঠোর শাস্তিতে পকড়াও করেছিলাম বেমা কানু একসো কোন তাদের পাপাচারের কারণে ফালাম্মা আতাও যখন তারা বাড়াবাড়ি করেছিল আম্মা নুহো আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেই ক্ষেত্রে কল্যাহম তাদের সম্পর্কে আমি আমার আদেশ করেছিলাম কুনু কেরাদাতেন খাসেইন তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও পাক এইভাবে তিন দিন ধরে তাদেরকে বানর করে রেখেছিলেন লাঞ্ছিত অপদস্ত হয়ে ছিল তারপরে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন আল্লাহাক রব্বুল আন আমাদেরকে নবী করিম সাল্লাহি আসালামের তালিকায় চলার তৌফিক দান করেন আল্লাহাক আমাদেরকে যেন সর্বোচ্চ ইমান প্রমাণ করার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাহ ইসালামের নিয়ে আসা এই মিশনকে আগে বাড়াবার তৌফিক দান করেন সাল্লা নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি আজমাইন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 खुजे जहां मूलत साढ़े छाए बांगल है समर्पण मानुष भय पाएक्लियार बोम चले आसते बुझे पर इसलामिक बोम शांति बोम अनेक आगे पड़े गबी मुहम्मद सल्लम जन्मग्रहण करें